সালামু আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ওসালাত আশরফ ইমিউলসালীন মহাম্ম আলহি ওয়াসাবি আজমাইন বাদ। সম্মানী দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর তহাবির বয়ান আখিদার বর্ণনাটি নিয়ে ইমাম আবুজাফর তহাবির এক জায়গায় আলোচনা করছিলেন যে আমরা আল্লাহ তাল কিতাব সমর ইমান আনি আল্লাহ তালা কিতাব সময় ইমানের এক পর্যায়ে তিনি ইমান কিভাবে আনতে হবে কোরআনে কারি ইমান কিভাবে আনতে হবে সেটা আলোচনা করেছেন কোরআনে করিম ইমান আনার জন্য যে সমস্ত কথা তিনি বলেছেন আমরা সেগুলো ব্যাখ্যা করছিলাম তিনি বলেছিলেন যে কোরআনে করিম আল্লাহর বাণী এটা মাখলুক নয় অন্যান্য মানুষের অন্যান্য মানুষের কথার মতো নয় আল্লাহর বাণী অন্য কারো বাণীর মতো এটা বলা যাবে না আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এটাই হচ্ছে সহি আকিরা এবং আকিরাই পোষণ করতে হবে এই বিশ্বাসে আমাদের স্থাপন করতে হবে আল্লাহর বাণী আল্লাহর গুণ যেমনি আল্লাহ তালান গুণাগুণকে সৃষ্টি বলা যাবে না তেমনি আল্লাহ তালীকেও সৃষ্ট বলা যাবে না আমাদের ইমাম এরপরে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে ব্যক্তি কোরআন শুনে বলবে যে এটা মানুষের কথা সে কাফের হয়ে যাবে ইমাম তাহবির রহমতুল্লাহ বলছেন সেটা ওয়াক্লাহ আহু ওয়া আর আল্লা তালা তার বদনামী করেছেন ও তার দোষ তুলে তুলে ধরেছেন এবং তাকে সাকারে যাওয়ার ধান সাকার জাহান্নাম অর্থাৎ যে ব্যক্তি বলবে যেটা মানুষের কথা সে জাহান্ন হাই তু কাআলা তা আলা কারণ আল্লাহ তালা বলেছেন হে সাকার আমি তাকে সাকারে পৌঁছে দেব সাকার অর্থ কি সাকারচে জাহান্নামের নাম যেখানে সবকিছু পড়া হয় লুব কেতাদার আল্লা তালা সুরা মুদাসের সাতাশ আটাশ নম্বর আয়াতে সাকারের ব্যাখ্যা করেছেন সাকার জাহান্নামী দিবেন কেন বলেছেন জাহান্নামী দিবেন তারা বলেছিল এটা আল্লাহরণী নয় মোহাম্মদ বলেছেন আল্লাহ বলছেন যারা কথা বলবে তাদেরকে তিনি জাহান্নামে দিবেন সুতরাং দুনিয়ার বুকে যারাই আল্লাহর বাণী নয় বলবে আল্লাহর বাণীকে মানুষের কথার মতো সৃষ্ট মনে করবে তারাই একই পরিণতি ভোগ করবে যেই পরিণতির কথা আল্লাহ তা ঘোষণা করেছেন আরবের কাফেরদের জন্য কোরআশদের জন্য যারা বলেছিল যে এটা আল্লাহর বাণী নয় এজন্য আমাদের ইমাম বলছেন যারা আল্লাহ আল্লাহ ধমক দিয়েছেন তাদেরকে জাহান্নামে দিবেন আলিম না আমরা বুঝতে পারলাম ও আয়কান না এবং বিশ্বাস করলাম দৃঢ়ভাবে এটা আন্নাশার এটা মানুষের বা সৃষ্ট কোন কারক বাণী নয় সৃষ্ট বাণী না এটা হচ্ছে স্রষ্টার বাণী মানুষের আর যে কেউ আল্লাহকে মানুষের কোন গুনে গুণান্বিত করবে ফাকাদ কাফারা সে কাফের হয়ে যাবে ফামানা যে কেউ এটা বুঝতে পারবে সে শিক্ষা অর্জন করতে পারবে এটা ভালোভাবে সে যেটা সেটা ভালোভাবে বুঝতে পারবে এবং যে কেউ এইটা অনুধাবন করতে পারবে ফাঁকা দোরা সে আসলে শিক্ষা অর্জন করতে পারলো সঠিক মতটি নিতে পারলো ও যারা কাফেরদের কথা থেকে সে দূরে সরিল অর্থাৎ কাফেরাজা বলেছিল ইনহাজা ইউলাস মানুষের কথা মানুষের কথা সেটা থেকে সে বেরিয়ে আসতে পারল অর্থাৎ আল্লাহ তাল বাণীকে সৃষ্ট বলল না বরং আল্লাহ তাল্লাহ বাণীকে বললো যে সেটা হচ্ছে আল্লাহ তালুণ আল্লা গুণাগুণকে যেভাবে আমরা সবসময় বলে থাকি আল্লাহর কোন গুণেই আল্লাহ তাল কোন গুণে যেহেতু স্রষ্টার গুণ সে সৃষ্টির গুণের সাথে সামান্য সুবিধান করা যাবে না তেমনিভাবে আল্লাহ কোন বাক্যকে আল্লাহ কোন বাণীকে মানুষের বাণী বা সৃষ্ট কোনো বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ করা যাবে না বরং বলা হবে আল্লাহ তালার বাণী সৃষ্ট নয় এটা স্পষ্ট করে বলতে হবে আল্লাহ তালার বাণী কোনো সৃষ্ট না। এখানে আরেকটি জিনিস জানার বিষয় আছে সেটা হচ্ছে আহলোসনার জমা আকিদে হচ্ছে যে আল্লাহ তালা ইয়তেকাল্লাম বেহারফিন ওয়া সাউদ্দিন আল্লাহ তালার কথা বাণী সেটা শব্দ এবং সেটাতে বর্ণ রয়েছে বর্ণ রয়েছে অর্থাৎ বর্ণ ব্যতীতেও কোনো আল্লাহ তালা কথা বলেননি আল্লাহ তালা কথা বর্ণ রয়েছে যে বর্ণগুলি আমরা উচ্চারণ করে থাকি তার মধ্য দিয়ে আল্লাহ তাল তালা বাণীগুলি সৃষ্ট কোরআনে করিম আল্লাহ তালা আরবী ভাষা নাজির করেছেন তাওরাত নাজির করেছেন ইবরানী ভাষায় আর আর আল্লাহ তালা নাজির ইঞ্জিল নাজির করেছেন সুরিয়ানী ভাষায় এই ভাষাগুলো আল্লাহ আল্লাহতালারই দেয়া উপহার এই ভাষাগুলি দিয়ে আল্লাহ তালা কথা বলেছেন কোরআনে করিম আরবি ভাষা আল্লাহ কথা বলেছেন আর ইঞ্জিল তাওরাত কথা বলেছেন আল্লাহ ইবরানী ভাষায় ইব্রানি ভাষার শব্দ দিয়ে আল্লাহ কথা বলেছেন কোরআন তালা আরো শব্দ বলেছেন আর ইঞ্জিলি ভাষার শব্দ দিয়ে কথা বলেছেন এই আমরা দেখতে পাই কোরআন করিম আল্লাহ তালা বলেছেন করেছি যখনই নাজিল করেছি পাঠাইছি কোন তাদের কৌমের ভাষায় পাঠিয়েছি যাতে করে তাদের কাছে বর্ণনা করতে পারে কি বর্ণনা করবে আল্লাহর বাণী আল্লাহর কথাকে যেটা ওই ভাষায় নাজির করা হয় সেটাকে তিনি তার কামের কাছে তার জাতির কাছে সেটা স্পষ্টভাবে বর্ণনা করবেন এদিন আল্লাহ তালা অন্য আয় বলেন আলিফিলাহ মিম আলাহ ইহাইল কয়ুম নজল আলাই কলকিতাবিল হক মুসদ্দিক লিমা বেঈ ও আনজলাত ও আনজল ফরকান কাহরুব আয়া করেছেন নাম তিনি শব্দ দিয়ে নাজিল করেছেন অর্থাৎ তার এই কোরআনতে এই যে বাণীগুলি তিনি কথা বলেছেন সেগুলি শব্দবিহীন ছিল না নিঃশব্দ ছিল না সেগুলিতে ওই ভাষার শব্দ ছিল যেমনি বা ভাষার শব্দ আলি বা তা এগুলো শব্দ আছে অন্যান্য ভাষায় এরকম শব্দ ছিল এরকম এই শব্দগুলি দিয়ে আল্লাহ তারা শব্দ দিয়ে এটা বিশ্বাস রাখতে হবে আমাদের প্রত্যেককে এর পক্ষে আমরা বেশ কিছু ইবন আব্বাস বর্ণিত একটা হাদিসকে আমরা উল্লেখ করতে পারি এ ব্যাপারে আমাদের অন্যান্য হাদিসও এসেছে তবে বেশ কিছু হাদিস আমরা উল্লেখ করব তার আর কিছু অংশ ছেয়ে দেব আপনাদের বিবেচনার উপর আপনার বুঝতে পারবেন আসলেই শব্দ ব্যতীত আল্লাহ তালা কোন কিছু নাজির করেননি শব্দ দিয়ে তিনি নাজির করেছেন সেই শব্দটি প্রত্যেক রাসুলের কাছে যে ভাষায় তিনি প্রের হয়েছেন সেই ভাষা শব্দ দিয়ে আল্লাহ তালা নাজির করেছেন তার বাণীকে জিবরুল আলাহ সাল্লা একদিন নবী সাল্লা বসা ছিলেন রসুল্লাহাম শুনতে পেলেন যে উপরে কোন একটা শব্দ হচ্ছে তখন তিনি তার মাথা উঠালেন এবং বললেন জিবলিল মাথা উঠিয়ে বললেন হা দা বা এই হচ্ছে একটি আকাশের দরজা ফুথে হা আজকে খোলা হয়েছে কখনো খোলা হয়নি ইল্লিও আজকে ব্যতীত এ থেকে একজন ফেরিস্তা নাজিল হয়েছেন এই দরজা দিয়ে তিনি বলেছেন যে একটি ফেরেস্তা জমিনের দিকে নাজিল হয়েছে মালাক তিনি এই প্রথম নাজিল হয়েছে এলাকায় কখনো তিনি আসেননি ফেসাল্লামা তিনি সালাম সালামদুল বললেন আবশের বে উ আপনাকে যে দুটি জিনিস দেয়া হয়েছে অর্থাৎ যে দুটি জিনিস জিবিল আগে নিয়ে এসেছেন সেগুলো সুসংবাদ নিয়ে আসছেন তিনি এসে বললেন আব শের বে নুরাই তাহমা আপনাকে দুটি নূর আলো দেয়া হয়েছে যে দুটি আলোর সুসংবাদ আপনি গ্রহণ করুন আপনার পূর্বে কোন নবীকে তা দেয়া হয়নি দুইটি হচ্ছে সুসংবাদ আপনি গ্রহণ করুন ও খোয়াতি মসুরতুল বাকারা এবং সুরায় বাকারার শেষ আয়াতসমূহ যেগুলিকে আমরা বলে থাকি আমি রাবিউল মিনুন থেকে সর্বশেষ ফনসুনা পর্যন্ত এরপর যে সুসংবাদ নিয়ে আসছেন সেই সুসংবাদটি হচ্ছে যে ফেরেস্তাদের সুসংবাদটি নিয়ে আসলেন সেটা হচ্ছে ইল্লা আপনাকে যে কোনো একটি হরফ শব্দ দিয়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটা আল্লাহ তালা আপনাকে তাই দিবেন তাহলে বুঝা গেল আল্লাহ তালার বাণীর মধ্যে হরফ আছে এ হাদিস দ্বারা প্রমাণিত হল অর্থাৎ হরফের মাধ্যমে নাজিল হয়েছে হরফের মাধ্যমে চাওয়া হচ্ছে যখন আপনি বলেন আলাল সেই শব্দ হরফ সে হরফে দেওয়া হচ্ছে আল্লাহ বলবেন যে হ্যাঁ আমি নাহি আল্লাহ আমাদের যা ক্ষমতা নেত সেটা আমাদের উপর বোঝা বইয়ে দিবেন না সে বোঝা চাপিয়ে দিবেন না আল্লাহ তালা সেটা কবুল করবেন এবং সেটা আল্লাহ আপনাকে দান করবেন অর্থাৎ আমাদের উপর সে বোঝা চাপিয়ে দিবেন না এটাই হচ্ছে এ হাদিসের অর্থ এই কোরআনের আয়াতার সর্বশেষ দুটি আয়াত এবং সুরায় এটা আগেই নাজিল হয়েছে কিন্তু ফেরেস্তা কেন আসলেন ফেরেসা এসে সুসংবাদ জানালেন যে এই দুটি এই দুটি আয়াত এবং সুরায় ফাতেহা এগুলি গুরুত্বপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ আয়াত যেগুলো কখনো পূর্বে কাউকে দেয়া হয়নি আর এগুলির প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি যা চাইবেন আল্লা তালা তা দিবেন শব্দ অর্থপূর্ণ শব্দ যেটা আছে যেখানে চাওয়া আছে যখনই সেটা চাওয়া হয় আল্লাহ সেটা আপনাকে দান করবেন এখানে বোঝা গেলিল করা হয়েছে হরফে এটা স্পষ্টভাবে আব্দুল মাসুরদ হাদিস এসেছে তিনি বলেন তা কোরআন কোরআন তোমরা শিক্ষা গ্রহণ করো ফাইহ ইউকু বিকুল্ল হরফ আশ্র হাসানাত কারণ কোরআনের প্রত্যেক হরফ দিয়ে দশ নেকি লেখা হয় দশ নেকি লেখা হরফ अर्थात आलिफिल्लामीम जो क्यों तक तीन, तीन, तीन ती शब्द ती ने कहा शब्द पढ़े दस टी नेकी जमीन तेमार गुण क्षमा अकुलरफ बरकिन अकुर আলিফুন আশরুন আসর আলিফ দ্বারা দশটি নেকি পাওয়া যাবে আর মিম দিয়ে আরো দশটি হাদিসটি বর্ণনা করেছেন এবং বিশুদ্ধ এর সনাদ বিশুদ্ধ এর সোন বিশুদ্ধ অনুরূপভাবে তৃতীয় আরেকটি হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ তাল বাণী শব্দ দিয়ে নাজিল করা হয়েছে ইবনাহ আব্বাস সদেমু বলেন ما يمنع احدكم أح ما يمنع احدكم اذا رجع من سوقه او من حاجته الى اهله ان يقرا القران فيكون له بكل حرف عشر حسنات ابن بسطن وقال انتمادر কেউ যখন বাজার থেকে ফিরে আসবে অথবা তার কাজ থেকে ফিরে আসবে অথবা তার পরিবারের কাছে আসবে সে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে কোনো রকমে নিজেকে কোনো রকমে নিজেকে দিদা না করে অর্থাৎ कारण कुरान तावत कर प्रत हरफे दश न प्रत्येक हरफे दश नी पा तो बोझा गुरने करीम हरफ द्वारा नाजिल होटाई सब्यस्त होती इमामगण एवरे एकमत छे कुरने करीम शब्द दिए नाजिल हो आल्लाणी पढ़ले स्वयं ठीक जो शब्द दिए नाजिल हो हरफ दिए नाजिल हो तेम कुरान कारी आवाज़ आवाज़ तो स्वीकार करते कुरने करीम शायद শোনা যায় কেমনইভাবে আমি বুঝলাম কোরআনে করিম আল্লাহ বলছেন ইলাহ নেই একমাত্র যা ওহি প্রেরণ করা তা আপনি কান লাগিয়ে শুনুন তাহলে কোরআনে করিম শোনা যায় আর শব্দ অর্থাৎ আওয়াজ না হলে সেটা শোনা যায় না কোরানে করিমের রয়েছে শব্দ এবং আওয়াজ এটা আমাদের কেমন হয় বর্ণ আছে সেটা আওয়াজ বর্ণ সমৃদ্ধ এবং সেটা শব্দ আওয়াজ সমৃদ্ধ এটাকে আমাদের স্বীকার করতে হবে কোরআন করিম আল্লাহ তালা নিজে অন্য জায়গাতে কোরআন করিম কাফেরদের শুনানোর কথা বলেছেন যা শুনানোর শোনানো হয় তা অবশ্যই আওয়াজ সমৃদ্ধ সেটা আমাদেরকে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে যে কোরআন করিম আওয়াজ সমৃদ্ধ হাদিসের রসুল্লাহম হাদিসের কোরআন করিম তিনি কোরআনে করিম শুনতেন কোরআনে করিম শুনতেন এবং তিনি কোরআনে করিম শুনাতেন সলাতে কোরআন করিম তিনি তিলাবাত করতেন এগুলি সবই আল্লাহ তালার কোরআন এবং সেগুলি আল্লাহ তাল করিম আল্লাহ তাল আল্লাহ তালার কোরআন শোনা যায় আল্লাহ তালার কোরআন শব্দ সহকারে এটা আমাদেরকে স্বীকার করতে হবে এটা স্বীকার না করলে আমরা সহি আকিদায় বুঝতে পারবো না এর বাইরে যে কোনো আকিদা যেও পোষণ করে যদি কেউ মনে করে যে কোরআনে করিম হচ্ছে কালামুল নাফসি অন্তরের ভিতরে থাকা কোনো কথা কোনো বুদবুদ আকারে অন্তরের ভিতরে আসে এরকম কিছু মনে করে সেটা সহি আকিদা হবে না বরং কোরআনে করিম আল্লাহ তালার বাণী এবং সেটা শব্দ সহ নাজিল হয়েছে বর্ণ আছে তাতে এবং সেটা শোনা যায় সেটা আওয়াজ আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে দুটি জিনিসের সন্দেহ আমরা দূর করতেছি একটি হচ্ছে শুধুমাত্র আলিফ বা জা সা এই জাতীয় কথাগুলি আল্লাহর বাণী নয় এবং আল্লাহর বাণী তিনি যা এই শব্দ দিয়ে নিজে যিনি তা বর্ণনা করেছেন সেটাই শুধু বাণী যেমন তিনি বলেছেন ইন্নানি আল্লাহিনী ওয়াকিমসাল দিক্রী এটা আল্লাহর বাণী क्योंकि एखे बहुत जन ना बोले आलिफाल बाणी आलिफाली ठीक ना आलिफ बागे सृष्टि द्वारा तलाब उच्चारण दिए मानसि आल्लाणी जी जन्म कख सृष्ट नल्लाणी विश्वास करते द्वितीय शब्द कुरान करीमें जीटा जो उच्चारण कर আমাদের মুখ থেকে যেটা বের হয় আল্লাহর বাণী এটা কিন্তু যে শব্দটা বের হচ্ছে শব্দটা আমাদের গলা থেকে বের হয়েছে এবং শব্দটা অবশ্যই মানুষের সৃষ্ট এটা মনে রাখতে হবে এটাতে কোনো দিমত পোষণ করা যাবে না তাহলে বোঝা গেল যে কোরআন করিম আল্লাহ তালার বাণী কোরআন করিম সৃষ্ট নয় কোরআন করিম সশব্দে নাজিল হয়েছে কোরআন করিম শোনা যায় কোরআন করিমের বর্ণ বন্য আল্লাহ তাল পক্ষ থেকে আসছে এই বন্যগুলি দিয়ে তিনি কোরআন করিম নাজিল করেছেন এই বিশ্বাস প্রত্যেকটি ইমানদার মুসলিমে রাখতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তো হই দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত